আজকে আমরা আলোচনা করব সিয়াম ফালনের আদব সমূহ সওম ফালনের কিছু আদব আছে প্রত্যেকটি কাজেরই কিছু আদব আছে নিয়ম কারণ আছে কিছু শিষ্টাচার আছে সেগুলি আমাদের খেয়াল রাখা দরকার যে কোনো কাজ করার ক্ষেত্রে সুন্দর করে কাজটা করা এটা আল্লাহ চান আল্লাহ রসুলও চান এবং এটা মানুষের কাছেও প্রশংসিত বিষয় যে মানুষ কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছে রসুল্লাহিস্লাম বলতেন ইনামাল আরমালুবিল খাওয়াতিম খাওয়া যে কোনো কাজের খাওয়াতিম কেমন হয়েছে সেটা দেখো শেষ কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা সম পালন করবেন আপনি সলাত আদায় করবেন আপনি সুন্দর করে করবেন না বোঝা গেল যে আপনার কোনোরকম দায়িত্ব আপনি মনে হয় যেন দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য অথবা দায়িত্ব থেকে বোঝা কাঁধ বোঝা মনে করছেন সেটা কাজ থেকে নামিয়ে ফেলার জন্য চিন্তা ভাবনা করছেন এটা না করে সুন্দর করে কাজ করুন ইন আল্লাহকানা রাজুয় তাহু আল্লাহ তালা পছন্দ করেন যে মানুষ তার কাজটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করবে এটা হচ্ছে মেইন শম পালন করবেন রোজা রাখবেন রমজান মাসে আপনাকে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই শমের ক্ষেত্রে দুইটি জিনিস আছে এই ধরনের দুইটি জিনিস আছে কিছু জিনিস আছে অবশ্যই রাখতে হবে ফরজ যা না রাখলে আপনার চলবে না তো আমরা ফরজ আদবগুলো আগে আলোচনা করব এরপর ইনশাআল্লাহ মোস্তাহাব আদবগুলি আলোচনা করব কারণ আল্লাহ তালা ফরজের ব্যাপারে কাউকে ছাড় দেননি ফরজ আমাদেরকে মানতেই হবে এবং ফরজ বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সাথে নিতে হবে আপনি শ্রম পালন করছেন অত আপনি যদি ফরজ কর্মগুলি না করেন এর এর দ্বারা যে সমস্ত কর্তব্য আপনার উপর আছে। তাহলে আপনি কিন্তু সত্যিকার অর্থেই আপনি শ্রম পালন করলেন না কারণ যে ব্যক্তি একই জিনিসের একই শ্রেণীর একটি কাজ আদায় করল আর্টিস আদায় করলো না সে আসলে সত্যি আল্লাহকে সত্যিকারভাবে আল্লাহকে ভয় করলো না সেই হিসাবে আমরা বলি যে প্রথম কাজ হচ্ছে প্রথম ওয়াজিব হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে যে ব্যক্তি সওম পালন করবে তার প্রথম কর্তব্য হচ্ছে তিনি যেন সলাতো আদায় করেন সলাাত যে ব্যক্তি আদায় করবে না তার ইমান থাকবে না তার সয়মও গ্রহণযোগ্য হবে না রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন আল্লাহাদি বাইনানা ওবাইন সালাহ তারা ফাঁকাত কাভার আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে অঙ্গিকার হচ্ছে সলাতের যে ব্যক্তি সলাাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অর্থাৎ ইমানদার থাকতে হলে সলাৎ আদায়কারী হতে হবে আপনাকে সলাৎ আদায়কারী না হলে আপনার সহ গ্রহণযোগ্য হবে না ইসলামের প্রথম রুকন হচ্ছে আমরা জানি শাহাদ আল্লাহ রাসুল্লাহ এর সাথে হচ্ছে সলাৎ সলাদটাকে ব্যাহিক আমলের মূল হিসেবে গ্রহণ করা হয়েছে কারণ আসাদু আল্লাহ সাদম্লাহ মানুষের অন্তরে থাকে ব্যয় দেখা যায় না মুখে উচ্চারণ করলো অনেক সময় মুনাফে ক্রহ করতে পারে কিন্তু এর প্রমাণ করবে যে একজন মানুষ কে মুসলিম আর কে মুসলিম নয় প্রমাণ করবে প্রত্যহ তার প্রমাণ হচ্ছে সালাতের মাধ্যমে যারা সালাত আদায় করতো তাদেরকে হত্যা করার হত্যা করা যারা সালাত আদায় করবে তাদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে কোথাও যুদ্ধে গেলেও তিনি খোঁজ নিতেন সেখানে কোনো আজান শোনা যায় কিনা আজান শোনা গেলে তিনি সেখানে যুদ্ধ করতেন না বল তারা ইসলাম গ্রহণ করেছে সুতরাং সালাত আদায় হচ্ছে সৌমের পূর্ব শর্ত সম যখন পালন করবেন তখন কিন্তু আপনাকে সলাৎ আদায় করতে হবে ইসলামের একটি বড় রোকন হচ্ছে দ্বিতীয় অন্যতমর দ্বিতীয় রোকন হচ্ছে কালেমা সাহায্যের পরেই দ্বিতীয় রোকন হচ্ছে সালাত সৌম পালন করবেন কিন্তু সলাৎ পালন করবেন না তাহলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনাকে উচিত যেভাবে শরীয়ত সম্মত কোরআন এবং সুনায় আসে সেইভাবে আপনাকে আপনাকে সলাৎ আপনি সলাৎ আদায় করবেন কোরআন কারিমা আল্লাহ তালা তাদের সম্পর্কে অত্যন্ত কঠোর বাণী শুনিয়েছেন যারা তাদের সালাদকে ধ্বংস করেছে আল্লাহ বলেন তাদের পরে আসলো অর্থাৎ ভালো লোকদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল সুতরাং শীঘ্রই তারা জাহান নামের শাস্তি প্রাপ্ত হবে তবে তারা নয় যারা তওবা করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অর্থাৎ আবার সলা তদায় করেছে তারাই জানাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুতরাং বোঝা যাচ্ছে স পালনকারীদের মধ্যে কেউ যে কোনো সলাতে অবহেলা করে তার সমে গ্রহণযোগ্য হবে না অনেকেই আছে অনেক মহিলাই দেখা যায় সও পালন করে অনেকেই সম পালন করে স্লিম হওয়ার জন্য সলাতের কোনো ধার ধারে না অনেক পুরুষ মানুষও আছে তারা সলাৎ পড়ে না কিন্তু সম পালন করে তাদের সেই সাল্লা গ্রহণযোগ্য নয় আর একটি শুধু আদায় করলে হবে না সলাকি কোরআনে করিম আল্লাহ তালা তা বলেছেন দেখেন ভয়ে যুদ্ধে যুদ্ধের ময়দানে যখন মানুষ ভয়ে ভীত থাকে সলাতুল খৌফ বলে সেটাকে তখনও সলাৎ আদায় করতে বলেছেন আল্লাহ তালা সেই সলাৎ আদায়ের ক্ষেত্রেও জামাতের গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা বলেছেন وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذر حذرهم وأسلحتهم يا hey رسول যখন আপনি তাদের মাঝে যুদ্ধক্ষেত্রে থাকেন তারপর তাদের নিয়ে সালাত কায়েম করেন তাহলে তাদের একটি দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং আর তারা এরা যখন সেচদা করে তাদের সালাতের প্রথম রাখা সম্পন্ন করে তখন যেন পিছনে চলে যায় আর দ্বিতীয় দলটি এসে আপনার সাথে আদায় করেন তারা আপনার সাথে সালাত আদায় করে অতঃর তারা আপনার সঙ্গে সালাত আদায় করবে এবং সতর্কতা অবলম্বন করবে যুদ্ধের অশ্বাদি যেন তারা সঙ্গে রাখে আল্লাহ তালের নির্দেশ যুদ্ধের ময়দানেও প্রত্যেকটি মানুষকে সলাতে জমাতের সাথে সালাত আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে যে অবস্থা আছে সে অবস্থানে অবশ্যই তাকে জামাত সালাদ আদায় করতে বলা হয়েছে সুতরাং জামাতের সাথে সালাতে হচ্ছে আল্লাহ তার নির্দেশনা জামাতের সাথে সালাদ আদায় সম্পর্কে আবহাওয়া দিলানুমি তাহাদি সে অন্ধ লোক এসে রসুল্লাহামের কাছে এসে বলি রসুল আমাকে মসজিদে আনার মতো কোনো লোক নেই আমার জন্য আপনি কোন ছাড় দেন যাতে করে আমি ঘরে সালাত আদায় করতে পারি রসুল্লাহাম তার জন্য ছাড় দিলেন কিন্তু লোকটি যখন ফিরে ফিরে আরম্ভ করলো অর্থাৎ রওনা হয়ে গেল পিছন ফিরে রওনা হলো রসুর তাকে ডাকলেন দেখে বলেন তুমি কি আজান শুনতে পাও বললেন হ্যাঁ আজান শুনতে পাই রসুল তোমাকে আজানের জব আজানের জবাব দিতে হবে অর্থাৎ আজানের জবাব দিয়ে তোমাকে মসজিদের সালা জামাতে সালা তাদের হাজির হতে হবে অন্ধ মানুষকেও আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ছাড় দেননি তাহলে আমাদের যারা অন্ধ নই আমরা যারা সুস্থ আছি আমরা যারা কোনো রোগ নেই আমাদের কোনো ব্যাধি নেই অথচ আমরা জামাতের ভাবে গুরুত্ব দেই না জমাতের সালা তাদের করি না তো অবশ্যই বোঝা গেল যে আমরা আসলে আল্লাহ তালার নির্দেশনাকে সম্মান করছি না তাছাড়া জামাতে সালাত আদায়ের বহুগুণ সব রয়েছে রসুল বলেছেন দেখা যায় মুনাফেক শুধুমাত্র রসুলের যুগে সালাতে আদে আসত না রসুলের জন্য বলতেন আস্ত সালাতফিক সালাতুল ইসা সাল ফাজ সবচেয়ে ভারী নামাজ কষ্টকর নামাজ হচ্ছে মুনাফেকের উপরে আমার ইচ্ছা হয় এটা যে একজন মানুষকে সালাত আদায় করার নির্দেশনা দিতাম যে তুমি আদায় কর সুম্মা বিন্যাস মানুষকে বললেন যেন যে সালাত কায়ম হবে মানুষকে বলতাম যে তুমি সালাত আদায় করবে তাদের বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো হান আল্লাহ রসালাম কঠিন বাণী উচ্চারণ করলেন আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ঘর বাড়ি যারা সালাত করতে আসে না এবং সালাদ আদায় আজান দিয়া হলে এখনও শুরু হবে কাউকে নির্দেশ দিবেন সালাদ আদায় করতে রসুল বের হবেন লোক নিয়ে লাকড়ি নিয়ে ঘর আগুন জ্বালিয়ে ঘর দিয়ে দিতে কেন তারা কেন জমাতে হাজির হয়নি আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত জমাতে হাজির হওয়ার ব্যাপারে এটা আমরা চিন্তা এই হাদিস থেকে চিন্তা করলে আমরা পাই আমাদের অবশ্যই উচিত এই জমাতে সাথে সালাদ আদায় করা সালাদ আদায় করবেন সালাত আদায়ের জন্য এই জমাতের সাথে আদায় করাটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত عبدالله بن مسر رضي الله عنه صحيح مسلم حدثته منصر رهو أن يلق الله غدا مسلما فليحافظ لها أولئي الصلاوات جهبكتی الله رشته ملت حدث مسلم ووسته شاكات کرتا حشر الدين فليحافظ لها أولئي الصلاة ترى شهدنه اي صلاة گلوك امان حبازت کره حيثونات ينادا بيهن جهانه تاكه داكه وشهانه جهانه جهانه جهانه جهانه جهانه جهانه شهده شهده عدائي کره হুদা কারণ আল্লাহ তোমাদের নবীর জন্য হেদায়তের বিধিবিধানীতি বিধিবিধান তিনি আরো বলেনা মুনাফেকুন আমরা দেখেছি আমাদের সময় অর্থাৎ যোগে যে এই সলাদ থেকে কেউ পিসপা হতো না কেবলমাত্র ওই ব্যক্তি ভাবে ইউহা দা বাইনা বাইনার লাইনে দুইজনের মধ্যে কাঁধে ভর দিয়ে নিয়ে আসা হতো দুজন তাকে কাঁধে দুজনের কাঁধে ভর দিয়ে লোকটি আসতো হাততাইফিস কাতারে দাঁড়িয়ে যেত ঘরের সাদ আদায় করতো না আমরা এই কাজটি ছেড়ে দিয়েছি पदभ्रष्ट हो जा प्रकार क्या जमायत सलदाय जमायत सलादा मन कष्ट अनुभूत मध्य घाटती रही सलाद जिन छुटे ना जाम बोलतमानुगे एख कार सब चेहरी बस इमान परिचायक तकुआर परिचायक हो व्यक्ति जो व्यक्ति फजर सलादे हाजिर हो সলাতে হাজির হওয়াটা জীবনে পরিচয় হিসেবে দেখা দিবে। কারণ এই সমস্ত মানুষ অধিকাংশ দেখা যায় মাগরীবের সালাতে যায় কাতারও হয় না এর কারণ হচ্ছে বেশিরভাগ এই সালাতের গুরুত্ব দিতে শিখেনি মানুষ সময় দেখাদেখি সলাৎ শিখে সলাত তারা আদায় করে কিন্তু জামাতের সাথে সালাত আদায় করতে হবে গুরুত্ব আসেনি এবং ফজর সালাতের আদায় না করলে মুনাফেকির নাম থেকে নাম কাটা যাবে না সেটা তারা বুঝেনি রাস্লাম বলেছেন मुनाफे शुद्ध मुनाफे कठिन हो जाए जमात सला सलाति होना रम्लाओर व्यतीत बिना ओजरे आदायर सला सलाद फरज हो जमातर প্রথম জিবরি আলাই সালাতাম জামাতের সাথে সলাদ সাল আদায় করে দেখিয়েছেন দেখিয়েছেন এমনকি রসুল্লাহ সারা জীবন কখনো এক সালাত আদায় করেছেন আমরা সে প্রমাণ পাই না সুতরাং বোঝা গেল ফরজ সালাতকে অবশ্যই জমাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে আর যে কাজটি রসুল্লাহ করেননি সেটা যদি আমরা করি সেটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানা আমিলি আমার যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যার উপর আমাদের দিক নির্দেশনা নাই। আমাদের সাথে যার কাজের মিল নেই সেটা তার উপর নিক্ষিপ্ত হবে সেটা অবশ্যই গ্রহণ করা হবে না আমাদের সম যদি ঠিক রাখতে হয় আমাদের সলা সম ঠিক রাখতে হলে আমাদের সলাৎ আদায় করতে হবে সলাতের ক্ষেত্রে যত্নবান হতে হবে আমরা কখনো সলাদ থেকে দূরে সরে যাব না সলাফরজ সলাত আদায় করব এবং জমায়েতের সাথে সেটা আদায় করব যেখানে আমরা সেটার আওয়াজ শুনি না কেন যেখানে সেটার আজান হয় না কেন সেখানে আমরা আদায় করবো কোন ক্রমেই আমরা এই জমাত থেকে দূরে সরাত আদায় করবো না আমাদের সৌমের আদব রক্ষা হয় এটা একটা ফরজ আদব আদবটি রক্ষা হয় সৌমের দ্বিতীয় ফরজ আদব হচ্ছে আমরা মিথ্যা থেকে দূরে থাকব। মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা হচ্ছে বাস্তবতার বিপরীত কথা যেটা বাস্তব তার বিপরীত কথাকে বলা হয় মিথ্যা এটা হচ্ছে মূল কার এটা আল্লাহ এবং তার রসুলের কাজ সবচেয়ে ঘৃণীত বিষয় হচ্ছে না আরো ঘৃণীত হবে আল্লাহ এবং তার রসুলের নামে মিথ্যাচার করা হবে মিথ্যাচার করা আল্লাহর আল্লাহর নামে ফতো আবাজি করা যেটা শরীয়তে নেই সেটা একটা মিথ্যাচার রসুল্লাহ সাল নামে মিথ্যা হাদিস বর্ণ সেটা আরেক মিথ্যাচার এই জাতীয় মিথ্যা থেকে দূরে থাকতে হবে সও পালনকারী অবশ্যই মিথ্যা কাজ এবং কথা থেকে দূরে থাকবে কারণ এটাই আল্লাহ এবং তার রসুল সম পালন কাট থেকে চেয়েছেন যে ব্যক্তি সম পালন করবে সে অন্যায় কাজ থেকে দূরে থাকবে মিথ্যায় কাজ থেকে দূরে থাকবে মিথ আল্লাহ বলেন আল হাদা হাদা হারাম আল্লাহাল আর তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তোমাদের যে বা যেন এ কথা না বলে এটা হালাল এবং এটা হারাম যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে তারা সফলকাম হবে না। নির্দেশনা তিনি বলেছেন যে ব্যক্তি রসুল নিজের রসুলের মিথ্যাচার করবে মিথ্যা হাদিস বর্ণনা করবে সৌম পালন করে এবং মিথ্যা কথা রসুলের নামে মিথ্যাচার করে চালিয়ে দেবে তার বিপরীতে রসুল্লাহ কঠিন একটি সাবধান ভাণী শুনিয়েছেন তিনি বলেছেন মানকাদা বা নার। মতো যে ব্যক্তি করে মিথ্যা বলল সে যেন তার থেকে দূরে সরে আসা আল্লাহ এবং তার সবচেয়ে বড় মিথ্যাচার সেটা যেন কখনো না করা হয় তা এর বাইরে মানুষের সাথে মিথ্যা আচরণ মিথ্যা কথা বলা থেকেও আমাদেরকে ইয়ার আর গুনা জাহান্নামের দিকে নিয়ে যায় ওয়ামা হাতা একটি লোক মিথ্যা বলতেই থাকবে মিথ্যা বলতে থাকবে মিথ্যা প্রচেষ্টা চাল মিথ্যা প্রচেষ্টা চালাতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যাবে কঠিন সাবধানবাণী এখানে আমাদেরকে জানানো হয়েছে রসুল্লাহাম সেই বিষয়টি তার অন্য হাদিসেও বলেছেন মাল্লাম ইয়াদার কাউলা জুর ও বিহি ফালাইলেবাহু যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজ ছেড়ে দিতে পারল না আল্লাহ তাল্লার জন্য তার খাবার এবং পানীয় ছাড়ার কোনো মূল্য হয় না মিথ্যা কথা এবং কাজ অবশ্যই ছাড়তে হবে মিথ্যা সাক্ষ্য ছাড়তে হবে মিথ্যা আচরণ ছাড়তে হবে ওয়াল জাহালা মূলতা মূর্খতা অবশ্যই ছাড়তে হবে এই বিষয়গুলি ছাড়ার জন্য আল্লাহ তালা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন আমাদেরকে এই মিথ্যা কাজ এবং মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে ওয়াহাজীব আদায় হবে অর্থাৎ সওমের ওয়াজিব আদবটা আমাদের আদায় হবে আমাদেরকে যখন সওম পালন করব আমাদের মুখ সওম পালন করবে शर अंग प्रत्यंग सहम पालन करती अंग सहम पालन करना मिथ्या भाव सला गुरुत्व दिए तेमी भाव मिथ्या सत्यकता बल्कि सबसमेंगे गुरुत देम आदायी इटाई गुरुत्वर जिस इटे एक फरज आदब ये अवश्य रक्षा करते तृत्य फरज आदाय हिब्बे की बेचे थका गिब हम मुसलिम भाइय এমন কথা এমন আলোচনা করা যা সে অপছন্দ করে এটা তার ত্রুটি পিছু থাকুক বা না থাকুক তার মধ্যে কখনো কখনো যেমন বলি কাউকে যে মুখ টেরা অথবা অন্ধ এই জাতীয় জিনিস যদি অথবা সে বোকা নির্বোধ আবুল ইত্যাদি কথা বলে অথবা এরকম অপমানজনক কথা যে যা তার অপছন্দ হয় এমন কিছু বলাটাই গিবৎ রসলাস্লাম বলেছেন রসুল্লাহামকে এক লোককে এক লোক জিজ্ঞাসা করেছেন তার আমার ভাইয়ের মধ্যে দোষটি থাকে তারপর কি সেটা গিবদ হবে তিনি বলেছেন কাজ করলে তাহলে বোঝা গেল যে এই গিবদ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে কোরআনে করিমা আল্লাহ তালা এই নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওদা আহম এবং তোমরা একে অফারের গিবোধ করবে না তোমার কি তোমাদেরকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাইতে পছন্দ করো কখনো তোমরা করো না বস্তুত এটা এটাকে তোমরা ঘৃণাই করে থাকো সুতরাং এই গিবোধ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আমাদেরকে অবশ্যই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করেছে বিষয়টি আমাদের জানা দরকার সম রাখার ওয়াজিব আদব হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস আরো কিছু আমরা ইনশাল্লাহ আগামী অধিবেশনে আলোচনা করব। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি হচ্ছে অবশ্যই সলাদ আদায় করি হবে মিথ্যা পরিত্যাগ করবে তৃতীয়টা হচ্ছে গিবর থেকে দূরে থাকতে হবে কারণ গিবর থেকে শাস্তি ভয়াবহ ইনশাআল্লাহ পরবর্তী কোন অনুষ্ঠানে আমরা এভাবে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাক um mm -hmm.